আবু হুরাই রাহ হতে বর্ণিত যে নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম নির্দিষ্ট বয়সের একটি উট ধার নিয়েছিলেন কিছুদিন পর উটের মালিক এসে তাগাদা দিল সাহাবিগণ তাকে কিছু বললেন তখন নাবি সাল্লাহ সাল্লাম বললেন পাওনাদারদের কিছু বলার হক আছে অতপর তিনি তাকে তার উটের চেয়ে উত্তম উট পরিশোধ করলেন এবং বললেন ভালোভাবে ঋণ পরিশোধকারী ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম